জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছি এবং আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মুজলিশ কবুল করেন আল্লাহ সফহানা হাত আলা যেন এই কোরআনের মজলিসের বরকত কে দান করেন কোরআনের মজলিস হল রহমতের মজলিস বরকতের মজলিস গুনাহ মাপের মজলিস আমার ভাইয়েরা বোনরা যখন আপনারা এই কোরআনিক আলোচনা শোনার জন্য বসবেন তখন এই নিয়াত করে বসবেন যে আপনি কোরআন এর মজলিসে বসেছেন এবং এই মজলিসে আপনি যখন বসবেন খালেস নীয়তে আল্লাহ রাবুল্লাহ আলমিনের ফেরেস্তারা আপনার গুনাহ মাপের জন্য দোয়া করতে থাকবে আল্লাহ আপনার উপরে খুশি হবেন ইশা আর আমরা খেয়াল করে কোরআন ডিসকাশনের আলোচনাগুলোগুলো শুনব এবং এর মধ্যে যত ভালো কথা হয় তার উপরে আমরা আমল করার জন্য চেষ্টা করব যদি আল্লাহ রবুল্লাহ আলমিন আমরা মানুষ হিসেবে কখনো কোনো ভুল কথা বলি এই কথাগুলোকে যেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সেনাহা থেকে আমাদের অন্তর থেকে মুছে দেন এবং আপনাদের জেহেন থেকেও যেন এটাকে আল্লাহ মুছে দেন আর যত ভালো কথা আমরা বলি আর শুনি এগুলোকে যেন আমাদের অন্তরের মধ্যে বদ্ধপরিকার বদ্ধমূল করে দেন মজবুত করে দেন ফার্ম করে দেন এবং আমরা যেন এর উপরে আমল করতে পারি ইনশাআল্লাহ আমার ভাই বোনেরা আলোচনা আমরা করছি সুরাত تِلْكَاتَ بَامِنُوا بِمَا نَزَّلْنَا مُصَدِّقًا لِمَا مَعَكُمْ مِنْ قَبْلُ أَنْ نُطْمِسَ وُجُوهًا فَنُرَدَّهَا عَلَى أَدْبَارِهَا أَوْ হে ওই সব লোকেরা তোমাদের যাদেরকে কিতাব দান করা হয়েছেন তোমরা আনো ওই যেই বিষয়টা তোমাদের সঙ্গে যে কিতাব আছে তার সত্যতা স্বীকার করে সেই কিতাবের উপরে তোমরা ইমান আনো ওই বিষয়ের উপরে তোমরা ইমান আনো ওই দিন আসার আগে আমি তোমাদের উপরে এরকম সম্পদ দেওয়ার আগে আর জেনে রেখো আল্লাহ সুবাহ যা চান তাহুবহু ঘটে যায় আমার ভাইয়েরা বোনেরা আল্লাহর আলমিন অনেক সময় মানুষের আজাবের প্রসঙ্গ আসেন আল্লাহর সঙ্গে যারা বেয়াদী করেছে আর তাদের কি দুরবস্থা হয়েছে সে সম্পর্কে আল্লাহ সুবাহ কোরআনে বিভিন্ন এক্সাম্পল বিভিন্ন জায়গাতে নিয়ে এসেছেন আর এই কথা হলো নবী সাল্লা আলী ওয়াসাল্লামের সময়ে এবং এখনো পর্যন্ত যারা আহলে কিতাব এবং আহলে কিতাব হলো তারা যারা নিজেদেরকে কিতাবের অনুসারী হিসেবে দাবিদার মূলত আহলুল কিতাব শাব্দিকর্ত হলো পিপল অফ বুক আহাল মানুষেরা যারা কিতাব হলো বই যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে যখন এই কথা বলা হয় তারা হলিয়াতে আহলে কিতাব হিসেবে যারা দাবিদার এবং যাদের এক্সিস্টেন্স পাওয়া যায় যারা এখনো পর্যন্ত কন্টিনিউ করতেছে যারা আছে অনুসারী হিসেবে তারা হলো ইহুদিরা এবং খ্রিস্টানরা নাসারা। এখন ইয়াহুদ এবং নাসারাদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গোত্র আছে বিভিন্ন দল আছে উপদল আছে মত আছে উপমত আছে নানান রকম জিনিসপত্র আছে ওগুলোর ব্যাপারে কথা না বলে এস এ জেনারেলি আমরা এই কথা বলতে পারি যে যারাই কিতাবকে ফলো করে তারা আহালে কিতাব কিন্তু কোরআনের মধ্যে যখন আহালে কিতাব বলা হয় তখন ইয়াহুদি এবং নাসারাদেরকে বোঝানো হয় এটাই হলো মোটামুটি জেনারেল কথা এই কথার সঙ্গে আর একটু অ্যাড হলো যদি অন্য কোন কিতাবের অনুসারী এখনো থেকে থাকে যেমন যেটা দাউদ দেওয়া হয়েছিলাম দাউদ দাউদ আলাই সালামকে দেওয়া হয়েছিল হলো আপনার জবুর এই জাবুর কিতাবের কোনো অনুসারী স্পেসিফিক আছে কিনা এটা জানা কঠিন সেজন্য কে ফলো করে অথবা কেউ ফলো করে অবশ্য ইব্রাহিম আলাহ সাল্লামের শহিফার কোরআন তো এক হয়ে যাবে কারণ একই সেলসেলার তো তাহলে তাদেরকেও কিন্তু টেকনিক্যাল টার্মে আহলে কিতাব বলতে হবে কিন্তু মধ্যে যখনই আহলে কিতাব বলা হবে সাধারণত ইন জেনারেল এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয় যেমন যদি আরো কেউ তোমরা থাকো তারাও কালিম একটা কমন টার্ম একটা কমন কথা এক কথা যেটা তোমরাও মানো আমরাও মানে আস একমত হয়ে যায় কি কমনটা কি কমন কন্ডিশন না আবুদা আমরা এক আল্লাহর করব। আল্লাহ এটাই তো হলো সব কথার মূল কথা ইহুদিবাদ মূলত শুরু হয়েছে এর উপরে মুসা আলহ সালাম এই কথা বলেছেন খ্রিস্টানদেরও তো এই কথা শুরু হয়েছে যে এক আল্লাহর ইবাদত করতে হবে আর আমরা অন্য কোন মানুষকে আমাদের রব হিসেবে গ্রহণ করব না তাদেরকে পূজা করব না যে ফকির বাবা একজন ছিল। ফকির বাবাকে আমরা এখন পূজা করা শুরু করি না এরকম কোন ফকির বাবাকেও পূজা করবো না মানুষের পূজা করবো না তাহলে কমন টাইম হলো তিনটা জিনিস এক নম্বরে হলো এক আল্লাহর ইবাদত করা তার সঙ্গে কাউকে শরিক না করা আর মানুষের ইবাদত না করা যদি ইহুদিরা খ্রিস্টানরা এ কথা মানে তাহলে ইসলামের এইটাই তো কথা তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না নাম মুসলিম হোক বা না হোক ডাজন্ট ম্যাটার যদি এক আল্লাহ মেনে নেয় আল্লাহর সঙ্গে শরিক না করে আর অন্য মানুষকে যদি আমার ভাইরা বোনেরা আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে দেখেন যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে অনেক সময় আল্লাহ রবাহ আলমিন কুফ্ফার বলেছেন ইন্না আল্লাহ বলেছেন হ্যাঁ আহালে কিতাবদের অনেক কর্মকাণ্ডের ব্যাপারেও তারা বলেছেন আল্লাহরী শব্দ ব্যবহার করেছেন আল্লাহ হয়ে গেছে না এরকম বিভিন্ন জায়গাতে অন্যান্য কিছু আছে কিন্তু তারপরও আল্লাহ রবুল্লা আলমিন ইহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রে একটা সম্মানজনক পদবি सम्मान जनक एड्रेस सम्मान जनक नामे डाका अल्लाह रबुल आलमीन कर अर्थ हल इटा समाज मध्य जी ए रमनार प्रतिष्ठित को ग्रुप थके तरह एक आईडियोलजी आज एक अंडारस्टैंडिंग आज एम तो अवस्त इसलम ये एनकारेज कर सम्मान संगे डाकें जुक्तर संगे तक अपनी डील करबें ते के कथाय कथाय अपनी अपदस्थ छोट डाक कर डाकबें ना बोलेंल्ला तहले कितब सुंदर नाम तेरे ओ आर दीपल बुक एहले कित आहले कितबरा आल्ला सुबहन तक स्मरण करिए दी आहले कितबर के सम्मान आल्ला सुबहन क्यों दिलेन एर मध्य दिए फायदा टी होते से सम्पर्क आलोचना करब ईशाला तब एना আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার উই আর গোইং ফর এ ভেরি শর্ট ব্রেক এন্ড উইল বি ব্যাক ব্রেক স্টে টেলিভিশন স্ক্রিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু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 इलाम बुनियादी शिक्षा पोतर साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टे पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় হতপত অটল থাকবে সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে দেয় কেমন ছিলাম আলোচনা করছিলাম अनेकगुल रिजन आनेकगल कारण आम मध्य एक नम्बर कारण हलो दे कजेंस हमारे तो मूलत एक ओरिजिन शाखा प्रशाखा इसलम ख्रीटबाद यहुदीबाद इसलम क्रिश्चियानिटी एवं जुडाइजम यीनटा धर्म के बला है अब्राहमिक रिलीजियन देानिया ইব্রাহিম থেকে এই তিনটা মতবাদ এসেছে মূলত ইব্রাহিম আলাই যদিও তিনি ইহুদিও ছিলেন না খ্রিস্টানও ছিলেন না তিনি ছিলেন মুসলিম আল্লাহ রবাহিন আলে ইমরানের মধ্যে সুন্দর করে বলেছেন মুসলিমা তিনি একজন একনিষ্ঠ মুসলিম ছিলেন কখনো আল্লাহ রব আলিনের সঙ্গে শের করেন নাই এর পরেও যেহেতু অরিজিন ওখান থেকে मूलतना चेज ना, ना होत भाई बोन तरह संगे कोट हतोना सार्थक्य हतो ना जो इब्राहिम आलम के अल्लाह रबुल दिए একটার নাম হল ইসহাক একটা নাম হলো ইসমাঈল আলাইলাম জামিয়ান ইসহাকের বংশ থেকে আল্লাহ সুবাহ পাঠায় হল তাওরতকে এবং ইনজিলকে অর্থাৎ মূসা আলহিমকে এবং ঈসা আলিমামকে ইসহাক আলহিম তিনি হলেন ইয়াকুব আলহিহলামের বাবা ইয়াকুবের বাবা হলেন ইসহাক তাহলে ইসাহাক আলহিসা থেকে আল্লাহ রবুল্লাহ অনেক নবী রসুল অনেককে দিয়েছেন এর মধ্যে মুসা আলাইমন এইসা আলাই তো ইলা। আবার এদিক দিয়ে নবী মোহাম্মদ আলি ওয়া হলেন তিনি বলেছেন আমি তোমাদের বাবা ইব্রাহিমের দো আর ফসল নির্মাণ করা যখন শেষ হয়ে গেল পুনর্নির্মাণ করা হচ্ছে আপ করলো তারা রিনোভেশনের কাজ করলো কাজ শেষ আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন এখন আল্লাহর কাছে দোয়া করলেন কয়েকটা এক নম্বরে বললেন রব্বানা তলিম হের আমরা বানাইছি ঘর তুমি আমাদের পক্ষ থেকে কবল করো দুই নম্বর দোয়া হলো সন্তানদের মধ্য থেকেও যেন একটা মুসলিম আমার সন্তানদের মধ্যেও যেন সবসময় একটা মুসলিম উম্মত গঠিত হয় আপনি এই দোয়া করবেন আপনার সন্তানদের থেকে যেন আল্লাহ একটা মুসলিম আল্লাহ হজ কোথায় করব আমরা কোথায় করব। কোন জায়গা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে কিভাবে তবে কিভাবে সাই হবে কিভাবে কুরবানি হবে কিভাবে মিনা হবে কিভাবে মুসদালিবা হবে কিভাবে এগুলো সব তুমি আমাদেরকে দেখায় আল্লাহ আর তাদের মধ্যে এই মক্কাতে এখানে একজন রসুল পাঠাই কেন রসুল পাঠাবে তাহলে আল্লাহ নবী যে বলেছেন আমি তোমাদের বাবা ইব্রাহিমের দোয়ার ফসল হুবহু একই কথা ইব্রাহিম দোয়া করেছিলেন আল্লাহ কবুল করে ফেলেছেন আর এজন্যই বলা হয় আল্লাহিন হল ইব্রাহিমের মধ্যে আল্লাহ রব আল রেখে দিয়েছেন কোরআন ক্লিয়ার ব্যাপারে কোরআন কি বলেছে হে নবী আপনার কাছে ওহি পাঠালাম যে আপনি ইব্রাহিমের কে মেনে চলবেন তো মেনে চললেন judaism, Christianity जुडाइजम ख्रिस्टियन खरीजी इब्राहिम आल से एक ही गाचर तीन टाइम शाखा गाज जदि एक है एक ही बापर तीन सतान बाप जदि एक है एक ही व्यक्तर तीन जिन যদি ব্যক্তি এক হয় তাহলে তাদের মধ্যে একটা ইন্টার রিলেশন থাকে ধর্মকে বলা হয় অরিজিন থেকে এসেছে এই হিসেবে আল্লাহ সুবাহ ইহুদি এবং খ্রিস্টানদেরকে একটু সফট ভাষায় সুন্দর ভাষায় অ্যাট্রাক্টিক ভাষা এনকারেজিং ভাষায় তাদেরকে অ্যাড্রেস করেছেন یا ایها الذين اوتوا الكتاب ایکوتہ اللہ سبحانہ و تعالی بولسن ہی اورا زادر کے کتاب دیوا ہوئے چلو سپیسیفکلی ہمارے আলোচনার প্রসঙ্গ যেটা কোরআনের মধ্যে যখন আহলে কিতাব বলা হবে আহলে কিতাব অর্থ হলো ইহুদি এবং খ্রিস্টান এটলো কমন আন্ডারস্ট্যান্ডিং যদি অন্য কোন আসمانی کتابের অনুযায়ী থাকে তাহলে তারাও এর মধ্যে মিনিং অফ দা ওয়ার্ড তারা ইনক্লুড হবে কিন্তু হলো যখন কিতাব বলা হয় তখন ইহুদি এবং খ্রিস্টানদেরকেই বোঝানো হয় আল্লাহ রবীন্দ্রনা কিতাবের উপরে যেটা আমি আল্লাহ নাজিল করেছি কোন কিতাব এই কিতাবের নাম হলো তঞ্জিল এই কিতাবের নাম হলো কোরআন এই কিতাবের নাম হলো ফোরকান এই কিতাবের নাম হলো শেফা এই কিতাবের নাম হলো জিকির এই কিতাবের নাম হলো হুদা এই কিতাবের নাম হলো মজেজা আর এই কিতাব হলো সব থেকে সর্বিশ্বের মহাবিশ্বের সর্বজমানা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব এটা হলো আলকোর এই কিতাবের উপরে তোমরা যে কিতাব আছে এইভাবেই বলেছেন যে মুসদি কলিমা বৈনা এবং এই কথা বলে যে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব তাহলে অসুবিধাটা কি তোমরা যে কিতাবের ধারক বাহক যেটাকে তোমরা ক্যারি করো প্রাউড ফিল করো ঠিক আছে ওই কিতাবকেই তো স্বীকার করে নিচ্ছে কোরআন যদি মানো তো কোরআন মানবা না কেন ইঞ্জিল যদি মানো তাহলে কোরআন মানবা না কারণ কোরআন তো ইঞ্জিল কে স্বীকার করে কোরআন তো তাওরাত যেমন ভাবে তাওরাত কোরআনের কথা বলে ইঞ্জিল কোরআনের কথা বলে সেই ভয়ে কোরআন তাওরাতের কথা বলে কোরআন ইঞ্জিলের কথা বলে কোরআন যেহেতু পরে আসছে জন্য লেটেস্ট ভার্সন হলো কম্প্রিহেন্সিভ ভার্সন আর এই জন্য এটা হলো লাস্টামেন্ট লেটেস্ট এটা হলো তোমরা উপরে ইমান আনলে তোমাদের ভাগ্য পরিবর্তন হবে এবং তোমাদের নবীরা প্রত্যেকেই এই কোরআনের উপরে ইমান আনার জন্য বলে গিয়েছেন আর কথা বলেছেন তোমাদের জীবদ্দশায় যদি কোরআন নাজিল হয় তোমাদের জীবদ্দশা যদি শেষ নবী আসে তাহলে সবাই গিয়ে তার দলে তোমরা যোগ দিবে তাকে সাপোর্ট করবে কিন্তু সেটা তোমরা কেন করলে না এটা দেখেন এটা হলো আল্লাহর কোরআনের একটা দাওয়াতি টেকনিক আপনি যখন কাউকে গিয়ে দাওয়াত দিবেন তাকে গিয়ে বলবেন না যে তুমি লোক খারাপ তোমার বাবা খারাপ তোমার আইডিয়া খারাপ তোমার চেহারা খারাপ তোমার জ্ঞান গরিমা খারাপ এটা বললে আপনার দাওয়াত শোনা তো দূরের কথা পিঠাই আপনার বের করে দিবে যে বেটা আমি এত খারাপ তা আমার কাছে আইসো কেন আপনি যখন কাউকে দাওয়াত দিবেন কারো কাছে আপনি ইসলামের কোনো মেসেজকে পৌঁছাবেন আপনি পজিটিভ হবেন আল্লাহ সুহান ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে ভেরি ভেরি পজিটিভ হয়েছেন এবং তাদেরকে আহলে কিতাব বলেছেন আপনিও যখন নন মুসলিমদেরকে দাওয়াত দেবেন হিন্দু হোক অথবা খ্রিস্টান হোক অথবা ইহুদি হোক এরকম পজিটিভ হয়েতে আল্লাহর ভাষার উপরে ভিত্তি করে আপনি দাওয়াত দিবেন ইশাহ আল্লাহ তাহলে কোরআনের মধ্যে আমাদের দাওয়াতি টেকনিকও শেখাচ্ছেন যারা আপনারা আজকে এই সেশনে আমাদের সঙ্গে শরিক হয়েছিলেন আমাদেরকে এতক্ষণ দেখেছেন যদি আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ জন্য আমাদেরকে ক্ষমা করেন আর ইনশাআল্লাহ যত ভালো কথা বলেছি আল্লাহর জন্য আমল করার তৌফিক দেন আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ Oh, oh, oh, oh.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 पवित्र विशुद्ध जीवन जापन करारण दिए निर्देशना जानते हम देख कुरानत बृहस्पतिवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारे पीट टी